মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ বিমিন আশ্ফীল আম্বিআসলীনা মোহাম্মদ আলিহি আর্শক শ্রোতা বাংলায় আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে শেয়ার করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনের আপনারা জানেন ইতিমধ্যে অনেকগুলো পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছিলাম আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ক্ষেত্রে আমরা প্রথম অধ্যায়ে আদর্শ মুসলিম ব্যক্তি তার প্রতিপালক আল্লাহ হব্বুল আলমিনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে করণীয় দিকগুলো আছে সেগুলো আলোচনা করছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর ঘরের হজ পালন করবে সেখানে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক যে পয়েন্টটি আমরা গত পর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম শেষ মুহুর্তে আজকে আবার সেই পয়েন্টটির কিছু কথা আলোচনা করে এরপরে যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটিতে আলোচনা যাব ইনশাল্লাহ তালা সুপ্রিয় দর্শক আপনারা জানেন হজ নিছক কোনো আনুষ্ঠানিকতার নাম নয় হজ নিছক কোনো সফর বা ট্র্যাভেল বা ট্যুর বা ইত্যাদি এই ধরনের কিছু নয় হজ পিকনিক বা এই ধরনের কোনো আয়োজন নয় যে এখানে আনন্দ বিনোদন করব আমরা এবং কিছুটা দিক্রিস্টানের জন্য আমরা এখানে যাব ব্যাপারটি এমন নয় বরং আদর্শ মুসলিম ব্যক্তি তার উপলব্ধির মধ্যে হজকে ইসলামের মৌলিক এবাহাদ হিসেবে নিজের জীবনের ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠার জন্য হজকে নৈতিক ও আত্মিক প্রশিক্ষণ হিসেবে উপলব্ধি করবে হজের প্রত্যেকটি এবাহুতকে নিজের আত্মিক পরিবর্তনের জন্য আল্লাহ রাবুল আলমীর স্মরণকে বলন্দ করার জন্য তৌহিদকে নিজের জীবনে প্রতিষ্ঠা করার জন্য এবং প্রত্যেকটি পদে পদে আল্লাহ সুবাহানুবাদ তারা নির্দেশনাকে মেনে নেওয়ার জন্য সত্যিকারভাবে এই প্রশিক্ষণটুকু নিজের জীবনের মধ্যে সে গ্রহণ করবে এটাই হচ্ছে মূলত হজের মৌলিক উপলব্ধি যে উপলব্ধিটুকু একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে এই উপলব্ধিটুকু নিয়ে আসবেন সুপ্রিয় দর্শক এই প্রশিক্ষণকে সত্যিকারভাবে যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেই হজের অনুভূতি থেকে ধরে সরে যাবে হজের চেতনা থেকে সে দূরে সরা যাবে সত্যিকারভাবে হজের চেতনা এবং অনুভূতিকে নিজের মধ্যে তালাশ করে পাবে না খুঁজে পাবে না তিনি উপলব্ধি করবেন যে রসল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন এভাবেই এ করতে হবে এবং এই জীবনের মধ্যে সেটাকে সেভাবে বাস্তবায়িত করবেন যদি সত্যিকার অর্থে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার হজের এই বিধানগুলোকে সেই নৈতিকভাবে গ্রহণ করতে পারেন তাহলে তার জীবনের মধ্যে পরিবর্তন আসবে এবং সত্যি কথা হচ্ছে হজের যে প্রভাব আছে সেই প্রভাবটুকু তিনি তার জীবনের পরিবর্তনের মধ্যে তিনি অনেকটা আঁচ করতে পারবেন অনেকটা উপলব্ধি করতে পারবেন সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এবার যে পয়েন্টটি আলোচনা করব সেই পয়েন্টটি বলা হচ্ছে যে মুসলিম উম্মার ঐক্য বাতৃত্ব এবং সংস্কার ও সংশোধনের নিমিত্তে হজ ইবাদের পাশাপাশি একটি আন্তর্জাতিক মহাসম্মিলন একজন হাজি সেব এটাও সত্যিকারভাবে হজ যখন পালন করবে তখন উপলব্ধি করবে মুসলিম উম্মার ঐক্য ভাতৃত্ব সংস্কার ও সংশোধনের নিমিত্তে ইবাদতের পাশাপাশি একটি আন্তর্জাতিক মহাসম্মিলন মুসলিম উম্মার প্রতিনিধি সম্মিলন যে সম্মেলনের আয়োজন করেছেন মহিয়ান আল্লা সুবাহন তালা ইব্রাহিম আলিহাতুসালামকে নির্দেশ দিয়ে ইব্রাহিম আলহিসামকে নির্দেশ দিয়েছেন যে ওয়া দিন আল্লাহ রাবুল আলমী নির্দেশ দিচ্ছেন যে মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও যেখানে কোনো জনমানব নেই জনমানব শূন্য জনপদের মধ্যে যেখানে শুধু দুদু বালুকা পাহাড় আর পাহাড় কোনো গাছগাছালি নেই কোন মানুষের সন্ধান নেই এমন জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলী আসলাম এই ঘরকে নির্মাণ করে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ অনুসরণ করে হজের ঘোষণা দিচ্ছেন আমিক তাহলে তারা দূর দূরান্ত থেকে তোমার কাছে আসবে এই গড়ের হজ পালন করার জন্য আর তাই হল ইব্রাহিম এই ঘোষণা দিলেন এই সম্মিলনের আহ্বান করলেন আর এই সম্মিলন আল্লাহ হাব্বুল আলমিন নিজেই বাস্তবায়ন করে দিলেন কি সুন্দর মহাসম্মিলন পৃথিবীর কোনো সম্পদশালী এই সম্মিলনের আয়োজন করলে সেটি সম্পন্ন করতে পারতো না পৃথিবীর সমস্ত সম্পদ একত্রিত করে মানুষদেরকে এভাবে একত্রিত করার চেষ্টা করলেও এই ধরনের কোনো আয়োজন করা সম্ভব হতো না যেটি মহান আল্লাহ হাবুল আলমিন এক ঘোষণার মাধ্যমে করেছেন যে আল্লাহ সুবাহানব তালা সবচেয়ে বড় মর্যাদার বিষয় এবং আল্লাহ রবুল আলামীর শ্রেষ্ঠত্বের বড়ো লীল বা প্রমাণ তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি হজের এই বিষয়টি সত্যিকারভাবে উপলব্ধি করবে তিনি সত্যিকারভাবে উপলব্ধি করবেন যে হজের মধ্যে আল্লাহ রাবুল আলমী মূলত মুসলিম উম্মার ঐক্ষের মুসলিম উম্মার সংস্কার এবং সংশোধনের বাতৃত্বের কতগুলো দিক রেখেছেন যেটি মুসলিম উম্মাকে এখান থেকে গোটা পৃথিবীতে ঐক্যকে বিস্তার করতে হবে প্রসার করতে হবে আজকে দুঃখজনক উম্মাদকে যে কাজ থেকে আল্লাহ করেছেন নিষেধ করেছেন একে অপরের বিরুদ্ধে লাগতে নিষেধ করেছেন ঠিক উম্মা এর বিপরীতে ঐক্ষকে হারিয়ে ওখ থেকে মাহরুম হয়ে বঞ্চিত হয়ে মূলত এই কাজেই নিজেদেরকে লিপ্ত করে নিয়েছে এটি সবচেয়ে বড় দুঃখের বিষয় তাই সত্যিকার অর্থে উম্মাকে যদি ঐক্যের দিকে আহ্বান করতে হয় উম্মাকে সংশোধন সংস্কারের দিকে আহ্বান করতে হয় এবং উম্মার মধ্যে যদি আল্লাহ আল্লাহ সুবাহ যে আল্লাহ আমিন আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে পরস্পর পরস্পরের মধ্যে আমরা সৎ কাজের আদেশ কাজ থেকে নিষেধ করব। বাত্তৃত্বের বন্ধনকে আরো মজবুত করার জন্য চেষ্টা করব। যেটি আল্লাহ হাবুল্লা আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন আসবাহা তুমি হওয়া না যে তোমরা পরস্পর আল্লাহ হাবুল্লাহ আলমিনের অনুগ্রহে পরস্পর বাই হয়ে গেলে এই বাত্তীদের এই বন্ধনটুকু আল্লাহ সুবাহানা ততক্ষণ পর্যন্ত ঠিক রাখবেন যতক্ষণ পর্যন্ত উম্মা তাদের উপর যেই নৈতিক দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো পালন করবে এবং উম্মাকে পরস্পর পরস্পরের প্রতি সহনশীল হয়ে উদার হয়ে পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করে এই বাতৃত্ব এবং ঐক্যের দিকে সবাইকে আহ্বান করবে সেখানে উদারতা থাকতে হবে কঠোরতা চলবে না সেখানে ভালোবাসা থাকতে হবে সেখানে ঘৃণা বিদ্বেষ চলবে না অন্তরকে বিদ্বেষপূর্ণ করে আমরা চাই যে আমাদের পরস্পরের মধ্যে সমঝতা আসুক অন্তরের মধ্যে বিদ্বেষ রেখে দিয়ে অন্তরের মধ্যে কুটিলতা রেখে দিয়ে অন্তরের মধ্যে খারাপ কিছু গোপন করে রেখে দিয়ে অমাতফি সুদুরুহুম একবার যেটি আল্লাহ সুবাহ বলেছেন যে তারা তাদের অন্তর্মধ্যে জাগোপন রেখেছে এটা তো অনেক জঘন্য বিষয় অনেক জঘন্য বিষয় তাদের অন্তর্মধ্যে রেখে দিয়েছে সুতরাং তারা যদি তোমাদের কাছে সমাজতার চিন্তা করে বাহ্যিকভাবে তোমাদের সাথে মাতৃত্বের চিন্তা করে বাহ্যিকভাবে তোমাদের সাথে ঐক্যের চিন্তা করে শুধুমাত্র এটা বাহ্যিক একটা লৌকিক ঐক্য ছাড়া আর কিছুই নয় এই বাহ্যিক লৌকিক ঐক্যের মাধ্যমে মূলত মুসলিম উম্মা কখনো সফল কাম হবে না মুসলিম উম্মা কখনো সার্থক হতে পারবে না মুসলিম উম্মা কখনো সত্যিকার যে ঐক্য রয়েছে সে ঐক্য তাদের হাসিল হবে না যে ঐক্যের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম জন্য ভাই একজন মুসলিমের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম জন্য কাজা একটি দেহের মতো সেই একটি দেহের মতো যে ভাতৃত্বের বিষয়টি রসুল্লাহ সাল্লা উল মধ্যে ঘোষণা করেছেন এমনটি মূলত হবে না কেন হবে না এর কারণ হচ্ছে মূলত আমরা ঐক্যের যেই কথাগুলো বলছি সেগুলোর মধ্যে আমাদের মূলত নৈতিক যে ভিত্তি থাকার কথা ছিল অভ্যন্তরীণ যে ভিত্তি থাকার কথা ছিল সেই বৃত্তিটুকু আমাদের আর থাকছে না যেহেতু আমরা সত্যিকার অর্থে উম্মাকে অক্ষের ভিত্তি অনুযায়ী উম্মাকে আহ্বান করছি না এই কারণেই সুল্লাহ ইসলাম হাদিসের মধ্যে মুসলিম উম্মার হাজি এবং উমরাকারী এই সমস্ত লোকদেরকে বলেছেন যে হাজি সাহেবগণ মুসলিম উম্মার আল্লা রাবুল আলমিনের কাছে প্রতিনিধি আপনি উমার প্রতিনিধি হিসেবে আসলেন উম্মাকে ঐক্যের দিকে না নিয়ে গেলেন বিচ্ছিন্নতার দিকে আপনি উম্মার প্রতিনিধি হিসেবে আসলেন উম্মাকে ভ্রাতৃত্বের দিকে না নিয়ে গিয়ে উম্মকে নিয়ে গেলেন বিদ্বেষের দিকে পরস্পর বিবাদের দিকে নিয়ে গেলেন উম্মাকে সংস্কার সংশোধনের দিকে নিতে পারলেন না নিয়ে গেলেন উম্মাকে আপনি আপনার প্রবৃত্তির দিকে আপনার বক্তব্যের দিকে যেখানে তাদের জন্য কোনো সংশোধন বা কল্যাণ নেইসমী হাদিস মধ্যে সাত করেন যে হাজ এবং মামের হাজি সাহেব এবং ওমরাকারী এই দুজনই ওয়াসফুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ডেপুটেশন আল্লাহ রাবুল আলমিন প্রতিনিধি দা আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ডেকেছেন ফেজাবুহু ফলে তারা আল্লাহর আহ্বানের সাড়া দিয়েছে আল্লাহর আহবানে তারা সাড়া দিয়েই এখানে উপস্থিত হয়েছে ওয়েসে আলু হু তারা আল্লাহর কাছে চাইবে আল্লাহ রাবুল আলমীর কাছে তারা ফরিয়াদ করবে তারা আল্লাহ রাবুল আলমীর কাছে দরখাস্ত করবে ফে আ তাহুম আল্লাহ রাবুল আলমিন তাদের সেই ফরিয়াদ কবল করবেন তাদের সেই দোয়া কবুল করবেন এবান বুস্তির রহমতুল্লাহ শহীদ আদিটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিন হাজার চারশো অনুরুবাবাই হাকি সব ইমানবদি বর্ণনা করেছেন হাদিস নম্বর চার হাজার সুপ্রিয় দর্শক ভাই বোনেরাম এই বক্তব্যের মাধ্যমে আমরা এই কনকুলেশন আসতে চাই সেটি হচ্ছে এই আল্লাহ হাব্বুল আলমিন যাদেরকে প্রতিনিধি হিসেবে ডেকে পাঠালেন তাদেরকে আল্লাহ হাবুল আলমিন তার মেহমান বানালেন আমরা জানি যে যারা হজে আসছেন হাজির সাহেব তারা আল্লাহ সুবান ও তার মেহমান হয়ে আসেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে মেহমানের মর্যাদা দিয়ে থাকেন তাই যারা এই আল্লাহ রাবুল আহমিন অফ হলেন মেহমান হলেন আল্লাহ রাবুল্লা আমিন মেহমান হওয়ার পরে তাদের যে এই প্রতিনিধিগুলোর কাজ উম্মাকে তারা যদি সত্যিকার ওই তিনটি জিনিস যে তিনটি জিনিসের কথা আমরা বলেছি সেই তিনটি জিনিসের ক্ষেত্রে সত্যিকার হেদায়ত যদি সেখানে উম্মাকে দিক নির্দেশনা করতে না পারেন তাহলে তারা সত্যিকারভাবে আন্তর্জাতিক এই সম্মেলনকে ব্যর্থ করে দিলেন আন্তর্জাতিক এই সম্মেলনকে তার টার্গেটে পৌঁছে দিয়ে দিলেন না প্রথম বিষয়টি হচ্ছে উম্মার ঐক্যের বিষয়টি মুসলিম উম্মার মধ্যে বাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করার বিষয়টি বাতৃত্বের বন্ধনের বিষয়টি তিন নম্বর বিষয় হচ্ছে উম্মাকে সংস্কার ও সংশোধনের বিষয়টি ইসলাহের বিষয়টি উম্মাকে সত্যিকারভাবে সংশোধন এবং সংস্কার তারা করছেন কিনা না এই বিষয়টি সেখানে তাদের স্পষ্ট থাকতে হবে তাই এই তিনটি পয়েন্টকে যদি সত্যিকারভাবে বাস্তবায়নের নিরিখে বা বাস্তবায়নের লক্ষ্যে যদি একজন আদর্শ মুসলিম ব্যক্তি মানে সেটাকে গুরুত্ব দিয়ে যদি তিনি হজের মধ্যে আসেন এবং হজের এই সম্মিলনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে মুসলিম উম্মা গত বছর যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে এই বছর তাদের অবস্থার পরিবর্তন হচ্ছে সুপ্রিয় দর্শক ভাইবনেরা আমাদের সময় হল বিরতি বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসবেন ইনশালাহতালা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন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 জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিদের প্রচার কালিমার আবেদন सकाल सा रसुल्ला कुरान तेलावा कर पवित्र कुरान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 বাংলায় সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে এলাম বিরতি থেকে বিরতির আগে আমরা বলতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি হজের যেই সম্মিলন রয়েছে আন্তর্জাতিক যে সম্মিলন সেই অংশ গ্রহণ করবে কিন্তু তার কাছে টার্গেট কী সেটাও তাকে জানতে হবে আজকে আমরা শুধুমাত্র হজের উদ্দেশ্যে আসি আল্লাহর বিধানগুলোকে পালন করার জন্য কিন্তু হজের এই মহাসম্মিলনকে যে টার্গেটে পরিচালিত করার কথা ছিল সেই টার্গেটে আমরা নিতে পারি না আমরা শুধুমাত্র যেই বিধানগুলো আল্লাহ আবুল্লা আলম করতে বলেছেন সেগুলোও কেউ জেনে কেউ না জেনে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পদ্ধতিতে সেগুলোকে পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু সত্যিকার টার্গেট সামনে রেখে হজকে আমাদের জীবনে সত্যিকারভাবে মুসলিম উম্মার জীবনে হজের যে প্রভাব রয়েছে সেটাকে আমরা কোনো অবস্থায় বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি না এর একটি অন্যতম কারণ হচ্ছে এটাই সেটা হচ্ছে এই যে সত্যিকারভাবে মুসলিম উম্মা হজের এই সম্মিলনকে উপলব্ধি করতে পারেনি ফলে উম্মা শুধু আলাফাতের ময়দানে একত্রিত হয় উম্মা শুধু আল্লাহর ঘরের কাছে একত্রিত হয় তওয়াফ করে ও করে মাবিত করে তারপরে শাড়ি করে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেগুলোর মাধ্যমে উমার কল্যাণের জন্য যে কাজগুলো করার কথা ছিল সেগুলো তারা কেন জানি একেবারেই অজান্তে বেম ভুলে আছে সে বিষয়গুলো তাদেরকে একটু উপলব্ধি করতে হবে এবং সেগুলোর ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এরপর সর্বশেষ যে পয়েন্টটি আমরা আলোচনা করবে সেটি হচ্ছে এই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন হজের এই সফরে তিনি যাবেন এই সফর থেকে তিনি প্রত্যাবর্তন করবেন এমনিভাবে প্রত্যাবর্তন করবেন যে তিনি উপলব্ধি করবেন যে আমি আল্লাহ রাবুল আলমিনের মেহের বাড়িতে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হলাম যাদেরকে আল্লাহ রাবুল আলমিন জান্নাত দিয়ে দিয়েছেন যাদেরকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের জন্য কবুল করেছেন জাহার নাম থেকে যাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে যারা আর জাহার নামে যাবে না জান্নাতি হয়ে গিয়েছে তাদের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আমাকে অন্তর্ভুক্ত করেছেন তাই আমাকে বাকি জীবন ওই জান্নাতি জীবনকে রক্ষা করতে হবে আমার এই হজকে রক্ষা করতে হবে আমার এই হজকে সংরক্ষণ করতে হবে আমার জীবনের জন্য এই উপলব্ধিটুকু একজন আদর্শ মুসলিম ব্যক্তির মধ্যে আসতে হবে সুপ্রিয় দর্শক বাইবেরা এটি হচ্ছে এই আলোচনার শেষ পয়েন্ট একজন আদর্শ মুসলিম ব্যক্তি যদি সত্যিকার ভাবে তার জীবনে তিনি এই বিষয়টি উপলব্ধি করতে না পারেন যে আমার হজকে আমাকে সংরক্ষণ করতে হবে আমি যেহেতু আল্লাহ রাবুল আলমিনীর অনুগ্রহে আল্লাহর ঘরে হজ করার মাধ্যমে আমি আমার গুণা থেকে আমাকে মুক্ত করতে পেরেছিবর্তী যত গুণা আছে সবগুলো গুণাকে একেবারে মিঠিয়ে দেয় যেহেতু মাধ্যমে আমার সমস্ত গুণাগুলো মিটিয়ে দিয়েছেন আল্লাহবুল্লাহাম হজের মাধ্যমে আমি ওই ব্যক্তির মতো প্রত্যাবর্তিত করেছি কামানি বলে একেবারে নিষ্পাপ হয়ে নিপাপ শিশুর মতো হজের মাধ্যমে আমি যেহেতু প্রত্যাবর্তন করতে পেরেছি তাই আমার এই অবস্থানটুকুকে অবস্থাটুকুকে আমাকে সংরক্ষণ করতে হবে পরবর্তী জীবনে সেই শিক্ষা তিনি বা সেই সিদ্ধান্ত নিয়ে তিনি মূলত হজের এই সফর থেকে ফিরে আসবেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করে থাকি হাজি সাহেবগঞ্জ যখন হজ থেকে ফিরে আসেন হজের মধ্যে যতটুকু অনুরাগ অনুভূতি তাদের ছিল যতটুকু আনুগত্য আল্লাহ রাবুল আলমীর জন্য ছিল এবার ফিরে আসার পরে দেখা যায় যে আরও তাদের অবস্থা কাহিন আরও দুরবস্থা বরং হজের পরে দেখা যায় তিনি আগে যা দুর্নীতি করছেন আগে যা অপকর্ম করেছেন আগে যা খারাপ কাজে লিপ্ত ছিলেন এবার দেখা যাচ্ছে আরো দ্বিগুণ অত্যন্ত শক্তি নিয়ে যেহেতু আলহাজ হয়ে এসেছি এবার আমার করার আরো বিষয় আছে আরো কিছু করতে পারবো ইনশাল্লাহ এবার আলহাইজ শব্দটি দিয়েই মূলত অনেক কিছু ইনকাম করা যাবে আদর্শ মুসলিম ব্যক্তি এইভাবে কাজগুলো করবেন না আদর্শ মুসলিম ব্যক্তি সেভাবে উপলব্ধি করবেন যে না বরং এই আল্হাজ শব্দটুকু যদি সত্যিকারভাবে আপনি অর্জন করে থাকেন সত্যিকারভাবে আল্লাহর ঘরে তওয়াফ উকুফ আরাফা মুজদারেফায় অবস্থান মিনা অবস্থান এই হজের বিধানগুলো পালন করার মাধ্যমে আল্লাহর গুলের সন্তুষ্টির জন্য আপনার মাথার চুলগুলো কামিয়ে দিলেন মাথার চুলগুলো কামালেন কি অনুভূতি নিয়ে কামালেন সেটা আপনিই জানেন এরপরে এই কাজগুলোকে আপনি সামনে রেখে যদি আল্লাহর ঘরের কাজ থেকে আপনার অন্তর মধ্যে এই অনুভূতি আসে যে আমি আমার এই টুকুকে আমার জীবনে সত্যিকারভাবে বাস্তবায়ন করব কোন অবস্থাতেই সেটাকে ব্যর্থ হতে দেব না এটাই সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তির সিদ্ধান্ত হবে সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি কখনো এভাবে তার জীবনকে ব্যর্থ হতে দেবে না কারণ তিনি যতটুকু ইনকাম করেছেন তার এই ইনকাম টুকুকে ইনকামটুকুকে টুকু যদি হারিয়ে যায় তাহলে এটি তার জীবনের জন্য খাসার তার জীবনের জন্য লোকসান তাই এই মূলধন যাতে তার জীবন থেকে হারিয়ে না যায় তিনি এজন্য প্রচেষ্টা চালাবেন এই জন্য তিনি কাজ করবেন তিনি সংরক্ষণ করার জন্য চেষ্টা করবেন হেফাজত করার জন্য চেষ্টা করবেন তার হজ জীবনের বাকি অংশ। কিভাবে জীবনের বাকি অংশে তার হজকে তিনি সংরক্ষণ করবেন এ বিষয়টি সুপ্রিয় দর্শক ভাইবনের আমরা আজকের আলোচনা মধ্যে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব কেন দৃষ্টি আকর্ষণ করব। কারণ আমরা অনেকেই আমাদের জীবনে হজ করেছি কিন্তু দেখা গিয়েছে হজ করার পরে আমাদের জীবনে হজকে আর সংরক্ষণ করতে পারেনি আল্লাহ শব্দ নিজের জীবনের জন্য লকব হিসেবে তৈরি করে লৌকিক আলহাজ আমরা মানে তৈরি করেছি এটা আমরা মানুষের জন্য ব্যবহার করি নিজের পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করি কিন্তু সত্যিকার অন্তরে যেই টুকু আমি নিয়েছিলাম এই আল্হাইজটুকু সত্যিকার ভাবে হেফাজত করার দায়িত্বটুকু আমি নেই না শুধু শব্দটুকু হেফাজত করি কিন্তু আল্হাইজ শব্দের মৌলিক দাবি যতটুকু আছে আমার অন্তরের মধ্যে সেই দাবিটুকুকে আমি সত্যিকারভাবে হেফাজত করি না সংরক্ষণ করি না এজন্য জন্য সেটাকে হেফাজত করার জন্য যে পয়েন্টগুলো আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্ব দিয়ে সেই পয়েন্টগুলো আমাদের সাথে শেয়ার করুন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এক নম্বর পয়েন্ট হচ্ছে তিনি তার জীবনে কখনো শিলকি লিপ্ত হবেন না কারণ শিলকি লিপ্ত হলে তার ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাবুল আলমীর কাছে নেই না তাই তিনি শির্কি লিপ্ত হবেন না সেকেন্ড পয়েন্ট হচ্ছে তিনি কোন অবস্থায় আল্লাহ রাবুল আলমিন অবাধ্যতায় নিজেকে লিপ্ত করবেন না স্বেচ্ছায় কখনো আল্লাহ রাবুল আলমিন অবাধ্যতা যাবেন না আল্লাহ রাবুল্লা আলমিন যে কাজটি করতে বলেছেন সে কাজটি করবেন সেটাকে লঙ্ঘন করবেন না যে কাজটি আল্লাহ রাবুল্লামিন করেছেন সে কাজে নিজেকে লিপ্ত করবেন না বরং সে কাজ থেকে নিজেকে দূরে রাখবেন আল্লাহ রাবুল আলমিন অবাধ্যতায় কখনও যাবেন না আল্লাহর অবাধ্যতায় চলে যাওয়ার অর্থ হচ্ছে এই তিনি যেখানে নিষ্পাপ হলেন তিনি যেখানে গুণা থেকে নিজেকে মুক্ত করলেন আবার সেখানে তিনি গুনার দিকে নিজেকে ছেলে দিলেন গুণার দিকে নিজেকে নিক্ষেপ করলেন আর কোন ব্যক্তি গুণা থেকে বের হয়ে যাওয়ার পর বা গুণা থেকে মুক্ত হওয়ার পর আবার যদি নিজেকে গুণার দিকে ঠেলে দেয় আবার যদি গুণার দিকে নিজেকে ক্ষেপ করে এর অর্থ হচ্ছে সত্যি কথা হল সে ব্যক্তি আর গুণা থেকে নিজেকে মুক্ত করতে পারলো না আর সে ব্যক্তি গুণা থেকে নিজেকে না জাতের দিকে আনতে পারলো না জান্নাতের পথে আর সে থাকতে পারল না তাই ইতিপূর্বে আপনাকে ইসলাম যে বলেছেন আল্লা মাবরুর লাহ উনি জানা মাবরুর হাজির প্রতিদান জান্নাত আর কিছুই না আপনি জান্নাতের দরজায় গেলেন জান্নাতের কাছে গেলেন জান্নাতের কথা বলা হল যে এই জান্ন তোমার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে সেই জান্নাত থেকে আপনি চলে আসলেন আল্লাহ রবুল আলমিন হওয়ার কারণে আপনি সেই জান্নাত হেফাজত করতে পারলেন না যেহেতু আপনি আপনার হজকে হেফাজত করেননি হচ্ছে আপনি আল্লাহর পয়েন্ট হচ্ছে তিনি ফরজ ইবাদত যেগুলো আল্লাহ সুবাহতালা ফরজ করেছেন নিয়মিত সেগুলোকে আদায় করবেন কোনো অবস্থাতে ফরজ ইবাদত লঙ্ঘন করবেন না পরিহার করবেন না বর্জন করবেন না চার নম্বর পয়েন্ট হচ্ছে তিনি আল্লাহ রবুল তৌহিদকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন তৌহিদকে যেভাবে বাস্তবায়ন করা দরকার তৌহিদের যে দাবিগুলো রয়েছে সেগুলো অপরিহার্য দাবিগুলো হোক অথবা তৌহিদের মুস্তাহাব দাবিগুলো হোক যেগুলোই হোক না কেন একজন সত্যিকার আদর্শ মুস্তি ব্যক্তি তার জীবনে এই তৌহিদের দাবিগুলোকে বাস্তবায়ন করবেন কেবল তিনি এই ঘোষণা দিলেই যথেষ্ট হবে না যে ইন্দালি লাক এই ঘোষণা দিয়েই তার যথেষ্ট হয়ে যাবে না বরং তিনি তার জীবনে ও যেহেতু পরবর্তী জীবনটা তার খুবই গুরুত্বপূর্ণ এই জীবনে তিনি তৌহিদকে ঘোষণা দেবেন তৌহিদকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবেন এটা হল চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটি হলো একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিজের জীবনে আল্লাহ হাবুল সাথে তার সম্পর্ককে নিবিড় করার জন্য যেই যেই কাজগুলো রসুল্লাহম করতে বলেছেন সেগুলোর প্রতি সবচেয়ে বেশি তিনি অনুপ্রাণিত হবেন সবচেয়ে বেশি দাবিত হবেন ছয় নম্বর কাজ হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ হাবুল কাছে দোয়া করবেন আল্লাহ হাবুল আলমীর কাছে চাইবেন্তাহ বি যখন সাহায্য প্রার্থনা করো আল্লাহ রবুল আলমীর কাছে সাহায্য প্রার্থনা করবে সেটাই তো রসুল আল্লাহ সাল্লাহ আলী আমাদেরকে সবাইকে আল্লাহ রাবুল একেবারে এই সমস্ত আল্লাহর এই মখ্লো যাদেরকে আল্লাহ সুবাহ আল্লাহর ইবাদত করতে বলেছেন সবাইকে জানিয়ে দিয়েছেন এই কথাই ঘোষণা দিই আমরা ইয়া কেন আবুদ ইয়া কেন আমরা আপনারই ইবাদত করব আপনারই সাহায্য কামনা করব তাই আদর্শ মুসলিম ব্যক্তি সেইভাবে মানে আল্লাহ রাবুল আলমিনের সাথে সম্পর্ককে তৈরি করার জন্য আল্লাহ রাবুল আলামীর সাথে সম্পর্ককে নিবিড় করার জন্য যতটুকু কাজ আছে সেটা করবে সর্বশেষ পয়েন্টটি যেটি হলো সাত নম্বর সেটা হলো আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রব্বুল থেকে কাউকে দূরে সরিয়ে নিয়ে যায় আল্লাহ থেকে কাউকে বিরাগ করে ফেলে বিমুখ করে দেয় এই সমস্ত কাজে নিজেকে লিপ্ত করবে না কারণ এগুলো হচ্ছে আজ শেয়াগিলা নীল্ডাহী এমন কাজ যে কাজগুলো বান্দাকে আল্লাহ রবুল থেকে দূরে সরিয়ে নিয়ে যায় বান্দাকে আল্লাহ থেকে অন্য কাজে ব্যস্ত করা দেয় বান্দা আল্লাহ রাবুল আলমীর কাছ থেকে দূরে সরার কোন কাজে নিজেকে ব্যস্ত করবে না সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এতক্ষণ পর্যন্ত আমরা যে পয়েন্টটি আলোচনা করছি সেই পয়েন্টটি হল একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরের হজ করবেন আল্লাহর ঘরের হজ করতে গিয়ে তাকে আমরা আটটি পয়েন্টের কথা দৃষ্টি আকর্ষণ করেছি এই আটটি পয়েন্টে যদি আমরা দৃষ্টি আকর্ষণ করি মুদ্রা কথা যেটি সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে হজ পালন করবেন এবং দ্বিতীয় যে কথাটি সেটি হলো তিনি রসুল্লাহ সাল্লাউল ইসলাম যেভাবে হজ করতে বলেছেন যেই পদ্ধতিতে হজ করতে বলেছেন সেই পদ্ধতিতে হজ করবেন তিন নম্বর হচ্ছে যেটি সেটি হলো এই হজের মাস্তা মাসায়নগুলোকে সত্যিকারভাবে উপলব্ধি করে মনের প্রশান্তির সাথে আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টিকে সামনে রেখে তিনি হজের বিধানগুলো পালন করবেন তারপরে আমরা বলেছি যে তিনি হজের জন্য যেমনিভাবে জাগতিক বা বস্তুগত যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি যেমনিভাবে তিনি গ্রহণ করবেন ঠিক তেমনিভাবে তার নৈতিক ও আর্থিক যে প্রস্তুতি রয়েছে সেই আর্থিক নৈতিক প্রস্তুতিকে তিনি সম্পন্ন করবেন আর নৈতিক প্রস্তুতির সবচেয়ে বলিষ্ঠ প্রস্তুতি হচ্ছে যেটা গালদাসু মাহমুদ আল আখাইরুহাদ বলেছেন উত্তম পাথ্য বলেছেন সেই উত্তম পাথ নিজের জীবনে সংগ্রহ করবেন সে উত্তম পাথ হচ্ছে তাকুয়ার পাথকে তিনি সংগ্রহ করবেন তারপর আমরা বলেছি যে তিনি হজকে নৈতিক ও আত্মিক প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করে হজ থেকে নিজের জীবনের জন্য নিজের জীবনকে পরিবর্তন করার জন্য যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো তিনি গ্রহণ করবেন এবং হজের কাজগুলোকে নিজের জীবনে সত্যিকারভাবে হেফাজত করার জন্য সত্যিকারভাবে সংরক্ষণ করার জন্য যেই যেই কাজগুলো আমরা করতে বলেছি সেই কাজগুলো তিনি পালন করবেন যদি সত্যিকারভাবে একজন ব্যক্তি এইভাবে এই কাজগুলো পালন করতে পারেন তাহলে ঠিক কে রাসলাসম যেটি বলেছেন সেটি হলো এই এই ব্যক্তির হজ মূলত হজ্জি মাবরুর হবে হজ্জি মাবরুর সেই লাভ করতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আর সময় নেই আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আগামী পর্বে আবার আপনাদেরকে আমাদের সাথে পাবো ইনশাআ আল্লাহ তালা এই প্রত্যাশায় আলহামদুলিল্লাহুল্লা